যেই বিষয়ে করা বারামানি বন্ধুত্বের বিপরীত কি আবার বলবেন না যে শত্রুতা করা শত্রুতা ভিন্ন জিনিস বারা ভিন্ন জিনিস আপনি বন্ধুত্ব করবেন না কিন্তু আবার শত্রুতাও করবেন না আদা ওয়াদ করবেন না একটা হবে ওয়ালা একটা হবে বাড়া একটা হলো বন্ধুত্ব করলেন আরেকটা হলো বন্ধুত্ব করলেন না কিন্তু আপনার শত্রুরা বুঝতে পারছো না আবার বন্ধুত্ব করবো না বলে তার সাথে শত্রুতাই করব। জিনিসটা এরকম না একটাকে বলা হয় ওয়ালা আরেকটা একটা বলো বাড়া এই ওয়ালা বাড়ার ক্ষেত্রে প্রথম কথা হলো কাফেরদের সাথে কখনো ওয়ালা করা যাবে না আঠাশ নম্বরদার কোনিনেরা আর মুমিনের মধ্যে ক্যাটাগরি অনুযায়ী মুমিনদের মধ্যে যারা নামাজি তারা প্রথমে আমার সাথে ওয়ালা বন্ধুত্ব হবে নামাজি বাদ দিয়ে নামাজির সাথে বেলায়েত হবে না ওয়ালা হবে না বন্ধুত্ব হবে না আগে নামাজিদের সাথে যাদের মধ্যে দিন যত বেশি আছে তাদের সাথে কোনিন যেন কোন গ্রহণ না করে বন্ধু হিসাবে গ্রহণ না করে ওয়লা হিসাবে গ্রহণ না করে মুমিন নীল দিয়ে অন্যিনের সাথে তার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে কোন কিছুই তার সাথে নাই তার অর্থ হইল সে কাপের সাথে বন্ধুত্ব করলে আল্লাহ সাথে বন্ধুত্ব বিচ্ছিন্ন হয়ে যাবে আর তার বন্ধুত্ব যদি মুমিনদের সাথে হয় তাহলে আল্লাহর সাথেও তার বন্ধুত্ব থাকবে কিন্তু মুমিনদের সাথে বন্ধুত্ব বাদ দিয়ে কাফরের সাথে বন্ধুত্ব করলে আল্লাহ আল্লাপ বন্ধুত আল্লাহর সাথে তার কোনো বন্ধুত্ব থাকবে না ইন্তাকু মিন হুম তো কাহ তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হবে যদি তোমাদের জীবন নিয়ে আশঙ্কা হয় তাকইয়া এটাকে বলা হয় তাকইয়া সিয়ারা আবার এই বেশে ইয়া গ্রহণ করা আমরা ততটুকু গ্রহণ করি না আমরা শুধুমাত্র আহলুসুম জামাত এতটুকু অনুমোদন দিই যতটুকু না হইলেই নয় যেমন কোন ব্যক্তি কাপেরদের অত্যাচারে নির্যাতনে আর সহ্য করতে পারছে না তাকে মেরে ফেলবে তখন যদি সে তার জীবন বাঁচানোর জন্য জীবন রক্ষা করার জন্য সে যদি মুখ দিয়ে দিন বিরোধী কথাও বলে কিন্তু অন্তরে তার দিন বিদ্যমান থাকে তাহলে এটা ইসলাম অনুমোদন দেয় এবং হাদিসের মধ্যে এসেছে এক সাহাবিকে কাপের ধরে নিয়ে গিয়ে কঠিন নির্যাতন করেছে নির্যাতনের এক পর্যায়ে গিয়ে বলছে তুমি যদি মোহাম্মদ সাল্লাহামকে গালি দাও তাহলে তোমাকে ছেড়ে দিব ওই সাহাবি বাধ্য হয়ে নবী সাল সালামকে গালি দিয়েছেন পরে বৈশাখ কাঁদতে কাঁদতে রসুল সালামের কাছে আসতেন ইয়া রসুল্লাহাম আমি তো এমন ফরাত করে ফেলেছি আমার ইমান আছে কিনা আমি তো করলেন যখন তুমি আমাকে গালি দিচ্ছ মুখ দিয়ে তখন তোমার অন্তরের অবস্থা কেমন ছিল তিনি বললেন ইয়া রসুল্লাহাম আমার অন্তরের অবস্থা পরিপূর্ণ ইমানের উপরে ছিল অন্তরে বিন্দু মাত্র আপনার প্রতি মহব্বত কিন্তু আমি বাধ্য হয়ে এই কাজটা করেছি নবিসাম বললেন আল্লাহাক তোমার অন্তরের ইমান তোমার অন্তরে বিদ্যমান রাখবেন আর তুমি ভবিষ্যতে কখনো যদি এরকম পরিস্থিতির সম্মুখীন হও এই পন্থা তুমি অবলম্বন করতে পারো আমাকে গালি দিতে পারো কোনো অসুবিধা নাই তবে অন্তর ঠিক থাকতে হবে তোমার অন্তরে ইমান তখন বিদ্যমান থাকতে হবে এটাকে আল্লাহ বলছেন মিনহুম তোকা যদি কোন অবস্থায় মুমিনেরা বাধ্য হয়ে যায় সেটা আল্লাহ মাফ করে দিবেন আল্লাপাক এমন বন্ধু এমন বেলায়েত এমন ওয়ালি যে আল্লাহাক নিজের ব্যাপারে নিজেই সতর্ক করে দিচ্ছেন সুহান আল্লাহ ওয় ই আর তোমাদেরকে সেই আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে বলে দিন তোমাদের অন্তরের ভিতরে যা কিছু গোপন করে রাখো অথবা যা কিছু তোমরা প্রকাশ করে দাও ইয়া আলমহল্লাহ আল্লাহাক দনুটাই জানেন সোহান